হ্যান্ডস ডিকশনারিতে সিরার যে অর্থ দেয়া হয়েছে তা হল আচার ব্যবহার চালচলন মনোভাব জীবনযাত্রার ধরন সামাজিক অবস্থা প্রতিক্রিয়া কাজকর্মের ধরণ ও জীবনী এই সবগুলোই সিরার অন্তর্ভুক্ত সিরাহ বলতে শুধুমাত্র মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের জীবনই বোঝায় না তা দ্বারা যে কোনো ব্যক্তির জীবনীকেই বোঝায় কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহাস্লামের জীবনের সাথে সিরাস শব্দটি এত বেশি ব্যবহার করা হয়েছে যে সিরাহ বলতে অধিকাংশ সময়ে আমাদের নবীজি সাল্লু আলহিহাস্লামের জীবনীকেই বুঝে থাকি সিরাহ বলতে যেহেতু যে কোনো ব্যক্তির জীবনচরিতকে বোঝায় আবু আকার রদিয়াল্লাহ আনহুর সিরা উমার রদি আল্লাহ আনহুর সিরাহ এভাবে বললেও ভুল হবে না এরপর আসা যাক সিরাহ অধ্যয়ন করার গুরুত্ব কেন আমাদের সিরাহ অধ্যয়ন করতে হবে কেন জানতে হবে রসুল্ল সাল্লাহ সাল্লামের জীবনই কয়েকটা পয়েন্ট প্রথমত ইসলামের ইতিহাস জানা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনকে ঘিরেই ইসলামের ইতিহাস তার জীবন অধ্যয়নের মাধ্যমেই ইসলামের আসল ইতিহাসটা আসলে জানা যাবে অর্থাৎ তার পুরো জীবনকাল হল ইসলামের ইতিহাসের জানার একটি উপযুক্ত মাধ্যম আর বর্তমান সময়ে দাওয়াতি কাজের জন্য তার জীবনের বিভিন্ন ঘটনা ও পরিস্থিতিগুলো জানা অত্যাবশ্যক ইতিহাস দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দর্শন আশারাই মুবাসের মধ্যে একজন হলেন সাহ তার পুত্র মোহাম্মদ ইবেন সাহাদি বিন আবি রাজি আল্লাহ আনহু বলেন আমাদের পিতা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পরিচালিত যুদ্ধ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিতেন তিনি আমাদেরকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামে সিরাহ পড়ানোর সময় বলতেন এগুলো হলো তোমাদের বাপ দাদাদের ঐতিহ্য কাজেই এগুলো নিয়ে পড়াশোনা করো। তারা সিরাহকে মাগাজি বলে অভিহিত করতেন মাগাজি মানে যুদ্ধ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামে তার জীবনের শেষ ভাগের প্রায় পুরো সময়টা বিভিন্ন যুদ্ধে লিপ্ত ছিলেন তাই তারা মাগাজি বলতে তার পুরো জীবনকেই নির্দেশ করতেন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 জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই তার সিরার কাছে ফিরে যেতে হবে আরেকটি কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ প্রতি ভালোবাসা সিরাহ অধ্যয়ন করার একটি অন্যতম কারণ হল অন্তরে রসুল্লা সাল্লা আলাইস্লামের প্রতি এক গভীর ভালোবাসা গড়ে তোলা নবীজি সাল্লাহামের ভালোবাসা হল ইবাদত দিনের একটি বড় অংশ জুড়ে আছে রসুল্লাহ সাল্লা প্রতি ভালোবাসা। বুখারী শরীফের ইমান অধ্যায়ে চোদ্দ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মুহমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান এবং সব মানুষের চেয়ে প্রিয় হই অর্থাৎ মোহাম্মদ সাল্লাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারা পর্যন্ত পরিপূর্ণ হওয়া যাবে না। সুতরাং রসুল্লাহ সাল্লামকে ভালোবাসা হল ইসলামের একটি অংশ উমার ইবনুল খত রাজিয়াল আনহু ছিলেন খুবই সৎ এবং স্পষ্টভাষী একজন মানুষ তিনি যা বলার সরাসরি বলে ফেলতেন একদিন তিনি রসুল্লাহ সাল্লা কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি নিজেকে সব চাইতে বেশি ভালোবাসি আমি নিজেকে ছাড়া অন্য সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি রসুল্লাহ বললেন যতক্ষণ না আমাকে ভালোবাসতে পারবে এর মানে হল যতক্ষণ না আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমান অর্জন করতে পারবে না এরপর উমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহু বলেন হে আল্লাহ রাসুল তাহলে আমি আপনাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লাম অতপর বলেন আলান আমন্তা অর্থাৎ এখন তুমি পরিপূর্ণ ইমান অর্জন করেছো এই উম্ম রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসে যে কোনো মুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয় সে রসুল্লা সাল্লাকে ভালোবাসে কিনা তাহলে সে নিশ্চয়ই উত্তর দিবে হ্যাঁ বাসি কিন্তু কারো সম্পর্কে ভালোভাবে না জেনে তাকে মনের গভীর থেকে আন্তরিকভাবে ভালোবাসা চায় না কাউকে ভালোবাসতে হলে তার সম্পর্কে জানা চাই আর নবীজির ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য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 এবং তাকে তত বেশি ভালোবাসতেন উদাহরণস্ব বলা যায় আমর ইবনাল আসের কথা তিনি ছিলেন একসময় রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের ঘোরতর শত্রু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও দুঃসন্দের মধ্যে অন্যতম পরবর্তীতে একসময় তিনি মুসলিম হয়ে যান মৃত্যুসজ্জায় তিনি হঠাৎ কাঁদতে শুরু করলেন পিতাকে মৃত্যুসজ্জায় কাঁদতে দেখে ছেলে আবদুল্লাহ ইবিন আমার বলেন বাবা রসুল্লাহ সাল্লি সাল্লাম কি আপনাকে ইমানের সুসংবাদ দেননি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 কিন্তু মুহাম্মদ সাল্লাই যখন হাত সামনের দিকে বাড়ালেন তখন আমি আমার হাত গুটিয়ে নিলাম রসুল্লাহ সাল্লাই সাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে বললাম আমার একটি শর্ত আছে রসুল্লাহ সাল্লু আলাই জানতে চাইলেন কি শর্ত আমি বললাম আমাকে ক্ষমা করে দেয়া হোক এটাই আমার শর্ত আমার ইবনে লাস জানতেন যে তিনি অতীতে মুসলিমদের বিরুদ্ধে যা যা করেছিলেন তা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট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 এই হাদিসটি এখানে শেষ নয় এরপর আরও কিছু অংশ আছে কিন্তু এই হাদিস থেকে প্রাসঙ্গিক বিষয় হল যে নবীজি সাল্লা আলাইস্লামকে আমর ইবনাল আস এক সময় চরম শত্রু বলে গণ্য করতেন সেই মুহাম্মদ সাল্লা আলাইস্লামের কাছে যখন গেলেন তাকে জানলেন তখন তিনি হয়ে গেলেন তার সবচেয়ে প্রিয় মানুষ সুলহাল হুদাইবিয়া অর্থাৎ হুদাইবিয়া সন্ধির সময় মক্কার কোরাইশরা একে একে বিভিন্ন প্রতিনিধি রসুল্লাহ সাল্লাই এর কাছে পাঠায়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 রোমান পারস্য ও আবিস্তিনিয়ার বাদশাহাদের যদিও অনেক ক্ষমতা শক্তি সামর্থ্য বিশাল সাম্রাজ্য আছে কিন্তু মুহাম্মাদের প্রতি তার অনুসারীদের যে ভালোবাসা আমি দেখেছি তা অন্য কোথাও দেখিনি আমি দেখেছি কিছু অসাধারণ বিষয় যখন মুহম্মদ সাল্লা সাল্লাম অজু করেন তখন সাহাবারা তার কাছেই থাকেন যেন তার দেহ থেকে অজুর পানি চুইয়ে পড়া মাত্রই তা সংগ্রহ করতে পারেন তোমরা যা খুশি তা করতে পারো কিন্তু মনে রেখো এই মানুষগুলো তার নেতাকে কোনো দিনও ছেড়ে যাবে না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 নাম পৃথিবীর বুকে সর্বাধিক উচ্চারিত নাম পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নেই যেখানে তার নাম উচ্চারিত হয় না প্রতিটি সেকেন্ডে কোথাও না কোথাও অন্তত একজন মুহাজিনের মুখে তার নাম প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে মুহাম্মদ শব্দের মানে হল প্রশংসিত আর এই দুনিয়াতে মোহাম্মদ সাল্লু মতো প্রশংসিত দ্বিতীয় কোন ব্যক্তি নেই তার নাম যথার্থতা লাভ করেছে কারণ তিনি সদা প্রশংসিত এক ব্যক্তি তার নাম শুনলেই মুসলিমরা তার প্রশংসা করে বলে সাল্লু আলাইসাল্লাম তাই তাকে ভালোবাসতে হলে তার সিরা অধ্যয়ন করা কর্তব্য তার সম্পর্কে যত বেশি জানা যাবে তার প্রতি ভালোবাসা ততই বৃদ্ধি পাবে আল্লাহ তালা বলেছেন কন আব উকুম অবন উকুম ইহনুকুম অজ্বুকুম আশি রুকুম অম্বু নি কোথরফত মুহ অতি রুসৌন কদহ ও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 আর সে বাসস্থান যা তোমরা পছন্দ করো যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ তার রসুল ও তার পথে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়ত দান করে না সুরা আত্ম আয়াত চব্বিশ এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মুসলিমদের ভালোবাসার সর্বোচ্চ হকদার হলেন আল্লাহ তালা তার রসুল সাল্লু আলাই সাল্লাম এবং তার রাস্তায় জিহাদ করা পিতা পুত্র ভাই নিজ কোত্র ধন সম্পদ সব কিছুর চেয়ে এই তিনটি বিষয় অধিক প্রিয় হতে হবে প্রতিটি মুসলিমের কাছে আল্লাহর রসুল ও ইসলাম সব কিছুর চেয়ে প্রিয় হওয়া উচিত এরপর আসি সর্বোত্তম আদর্শের অনুসরণ ইমাম ইবেন হাজার আল্লাহ স্কালানি রাহিমাহুল্লা বলেছেন কেউ যদি আখিরাতের জীবনে উচ্চ মর্যাদার অধিকারী হতে চায় দুনিয়াবী জীবনে প্রজ্ঞা হাসিল করতে চায় জীবনের সঠিক উদ্দেশ্য বুঝতে চায় এবং নিজের মাঝে প্রকৃত নৈতিকতা ও উন্নত চরিত্রের বহিপ্রকাশ দেখতে চায় তবে সে যেন রসুল্লাহ সাল্লা সাল্লামের পথ অনুসরণ করে রসুল্লাহ সাল্লাই ছিলেন খোলক বা আখলাকের প্রতিরূপ তার মাঝে যাবতীয় অসাধারণ গুণাবলীর অপূর্ব সমাবেশ ঘটেছিল তাই সিরা উত্থয়ন করার মাধ্যমে তাকে আরও বেশি করে অনুসরণ করা সম্ভব পরের পয়েন্ট কোরআনকে অনুধাবন কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো ওহিনাজিল হওয়ার সময়কার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল নয় যেমন আহিরাত সম্পর্কিত আয়াতসমূহ। পরিবেশ পরিস্থিতি যাই থাকুক না কেন এই আয়াতগুলো সময় স্বতন্ত্র থাকে আবার কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো অবতীর্ণ হয়েছিল রসুল্লাহ সাল্লাইসাল্লামের সময়ে সংগঠিত কোনো ঘটনাকে কেন্দ্র করে তাই দেখা যায় যে কিছু আয়াত ঘটনার পূর্বে নাজিল হয়েছে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 এরপর তিনি প্রকাশ্যে দাওয়া দেওয়া শুরু করেন এবং পরবর্তীতে জিহাদ ফি পরিচালনা করেছেন ইসলামী আন্দোলনে নিয়োজিত কর্মীদের জন্য এই পর্যায়গুলোর মধ্যে বিভিন্ন শিক্ষা আছে দিন প্রতিষ্ঠার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের গৃহীত প্রতিটি পদক্ষেপ ছিল ওয়াহিদারা নির্দেশিত নিছক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ হুট হাট কোন সিদ্ধান্ত নিতেন না বরং আল্লাহ তালা তার রসুলকে প্রতিটি পদে সঠিক পথে পরিচালনা করেছেন সুতরাং রসুল উল্লাহ সাল্লা আলহ্লামের জীবনে যা কিছু ঘটেছে তা কোনো এলোমেলো বা আকস্মিক ঘটনা বলে সমষ্টি নয় বরং এ সকল ঘটনা ছিল আল্লা সুবহান পরিকল্পনার অংশ যাতে দিন ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করার সময় এসব ঘটনা মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে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 সিরা সাহাবাদেরকে শিখিয়েছিল কোরআনের শিক্ষা কীভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যায় সিরাহ তাদেরকে ন্যায় ও মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয় কোরআন ও সুন্না হচ্ছে মৌখিক নির্দেশ আর সিরা হল সেই নির্দেশের বাস্তব প্রতিফলন অন্যান্য নবী রসুলদের সিরাহ সংরক্ষিত নেই কিন্তু মুসলিমদের কাছে কোরআন সুননার পাশাপাশি রসুল সাল্লাইসাল্লামের সিরাও সংরক্ষণ করা আছে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 কোরআন ও সুন্না থেকে প্রাপ্ত জ্ঞান কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হবে তা রসুল এবং তার সাহাবাদের জীবনে থেকে জানা সম্ভব আরেকটি গুরুত্বপূর্ণ করা একটি সিরা কোনো বিনোদনের জন্য নয় এটি ইবাদতের মধ্যে পড়ে তাই সিরা অধ্যয়নের জন্য আল্লাহ তরফ থেকে উত্তম প্রতিদান রয়েছে যে জমায়েতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরা অধ্যয়ন করা হয় সে জমায়ত আল্লাহ তালার ইবাদত করার জন্য জমায়েত। আল্লাহ তে স্মরণ করার জমায়েত আর যে জমায়েতে আল্লাহ তে স্মরণ করা হয় ফেরেস তারা সে জমায়েত ঘিরে থাকেন আল্লাহ বলেন বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেবেন এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরা আলে ইমরান আয়াত একত্রিশ সিরাতের জ্ঞান আমাদের মধ্যে আশা জাগায় আত্মার পরিশুদ্ধি করে এবং আমাদেরকে আশাবাদীও করে তোলে এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের পূর্ববর্তীগণ অনেক কষ্টসহ্য করে গেছেন আমাদের সময়ের ফিতনা পরীক্ষার সাথে তাদের তুলনা করলে দেখতে পাই যে আমাদের জন্য পরিস্থিতিটা অনেকটাই সহজ কোরআনে আল্লাহ সুবাহানুয়া তালা পূর্ববর্তী নবীদের গল্প উল্লেখ করেছেন এতে নবীজি সাল্লা আশাবাদ বৃদ্ধি পেয়েছে এবং আমাদেরও ইমান বৃদ্ধি পায় সিরা সর্বোত্তম প্রজন্ম সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করে আমরা জানি সর্বোত্তম প্রজন্ম হচ্ছে সাহাবা আজমাইন্দের প্রজন্ম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপর রসুল্ল সাল্লাহ বলেছেন সর্বোত্তম উম্মাহ হচ্ছে আমার এবং যেহেতু রসুল্লাহ সাল্লা ছিলেন সৃষ্টি সেরা মানব তার সাহাবাগান হচ্ছেন এর পরে সবচেয়ে উত্তম সিরার মাধ্যমে আমরা জানতে পারি আবু বকর ওমর তাল্হা জুবাইটদের মতো লেজেন্ডারি সাহাবিদের বিরক্ত তাদের কোরবানি তাদের সংগ্রাম তারা সবাই আমাদের জন্য আদর্শ রসুল্লা সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার সাহাবিরা এক একটা নক্ষত্রের মতো আরবের লোকেরা যখন রাত্রে ভ্রমণ করত তখন নক্ষত্রের অবস্থান দেখে তারা নিজেদের পথ চিনে নিত ঠিক তেমনিভাবে সাহাবারা এক একটা নক্ষত্র তাদের জীবন আদর্শ কাজকর্ম দেখে আমাদের পথ চলতে হবে তারাই হচ্ছেন আমাদের গাইড এবং সিরাতের সঠিক জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের নবীজির সম্মানকে ডিফেন্ড করতে পারি এখনকার সময়ে কাফির মুক্তমানা এবং ইসলাম বিদ্বেষীদের কাছে বিখ্যাত হবার সবচেয়ে সস্তা এবং আকর্ষণীয় উপায় হল আমাদের নবীজি সম্পর্কে মিথ্যাচার করা তার প্রতি এমন সব অভিযোগ করা যার আদৌ কোনো ঐতিহাসিক এবং যৌক্তিক ব্যাখ্যা নেই সিরাতের সঠিক ক্যান্থ থাকলে আমরা এগুলোর উচিত জবাব দিতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা যে নিজেরাই না জানি সিরাতের মধ্যে কি আছে কোন কন্ট্রোভার্সির ঘটনা কিভাবে ব্যাখ্যা করতে হয় কিভাবে আমাদের ওলামারা ব্যাখ্যা করে গিয়েছেন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 হয় ম্যাকডোনাল্ড বার্গার কিনে খাও নতুবা ম্যাকডোনাল্ড ডগলাসের জঙ্গি বিমান এফ তোমার আকাশ সীমায় হাজির হবে এটি এমন একটি সংস্কৃতি যা কিনা ভিন্ন মত একদমই সহ্য করতে পারে না এটি দুনিয়ার বুক থেকে অন্য সব মতাদর্শকে উপরে ফেলতে চায় আলেকজান্ডার সলজেনিৎসিন নামক একজন রাশিয়ান বিখ্যাত ইতিহাস রচয়িত বলেছেন একটি জাতিকে ধ্বংস করতে হলে অবশ্যই তার শেকর কেটে দিতে হবে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 মুসলিমদের আনগত্য হল আল্লাহ তালা এবং তার ডিন ইসলামের প্রতি তাই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম ভাইবন্দের বোনদের খোঁজ খবর রাখতে হবে ফিলিস্তিনে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে প্রতিটি ব্রিটিশ মুসলিমের উদ্বিগ্ন থাকা উচিত প্রতিটি আমেরিকান মুসলিমের উচিত কাশ্মীরের ঘটনার প্রতি লক্ষ্য রাখা মুসলিম বিশ্বের প্রতিটি কোণে কি ঘটছে সে ব্যাপারে মুসলিমদের এমনভাবে উদ্বিগ্ন হওয়া উচিত যেন তার নিজের বাড়িতেই ঘটছে নিজেদের আত্মপরিচয় গড়ে তোলার ব্যাপারে এগুলো খুবই জরুরি উপাদান একটু আগেই বলছিলাম আলেকজান্ডার সলজেনিৎসিন বলেছেন একটি জাতিকে ধ্বংস করার জন্য প্রথমেই সেই জাতিকে তাদের শেকর কেটে দিতে হবে তাদেরকে তাদের ইতিহাস ভুলিয়ে দিতে হবে ধ্বংস থেকে বাঁচতে হলে শেকর চেনার প্রথম পদক্ষেপ তাই রসুল্লাহ সাল্লু আলাইস্লামের জীবন সম্পর্কে জানা মোহাম্মদ সাল্লাই সাল্লামের রিসালাতের প্রমাণ হল তার জীবনে ঘটে যাওয়া ঘটনা রসুল্লা সাল্লাম সাল্লামের সবচেয়ে বড় মৌ হলো হল কোরআন এছাড়াও রসুলুল্লাহ সাল্লাহ আলাই স্লামের রিসালাতের প্রমাণ হিসাবে আরো অনেক মো ছিল তবে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাসমূহই রিসালাতের অন্যতম প্রমাণ রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম চল্লিশ বছর বয়স পর্যন্ত অতি সাধারণ জীবনযাপন করেছেন এ সময় তার ব্যবহার কথাবার্তা চলাফেরা এবং চরিত্র ছিল সত্যি চোখে পড়ার মতো কিন্তু তিনি কোনদিন ক্ষমতা বা আধিপত্য লাভের প্রতি আগ্রহ ছিলেন না চল্লিশ বছর বয়সে উপনীত হবার পর রসাল্লাম এমন এক পরিবর্তন নিয়ে সবার সামনে উপস্থিত হলেন যা এই বিশ্ব আর কোনদিন দেখেনি এটা একটা অবতপূর্ব বিষয় একটা অবিশ্বাস্য বিষয় তিনি ছিলেন নিরক্ষর যে ব্যক্তি লিখতে ও পড়তে জানতেন না তিনি কিনা এমন এক কিতাবের সাথে সবার পরিচয় করিয়ে দিলেন যার মতো দ্বিতীয় আর কোনো কিতাব রচনা করা সম্ভব হয়নি এবং হবেও না এমন নজির রয়েছে ভুরি ভুরি রসুলুল্লাহ সাল্লা আলাহিস্লামের জীবনে অনেক অবিশ্বাস্য ঘটনা আছে যেগুলোর একটি মাত্র ব্যাখ্যায় গ্রহণযোগ্য আর তা হল তিনি আল্লাহর নবী আল্লাহ তাহাই এই মুজা বা অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছেন রসুল্লাহ সাল্লা যা অর্জন করেছিলেন তা আল্লাহ তালার সাহায্য ছাড়া কোনো মতে অর্জন করা সম্ভব হতো না সুতরাং সিরাহ এটাও প্রমাণ করে যে তিনি ছিলেন আল্লাহ তালার মনোনীত রাসুল যে মুহাম্মদ সাল্লাই্লাম জীবনের প্রথম ৪০টা বছর একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছিলেন সেই মুহাম্মদ সালাইসাল্লামেই পরবর্তীতে একজন রাজনৈতিক নেতা সামরিক নেতা ধর্মীয় নেতা বিশাল সংসারের প্রধান আইন প্রনেতা, শিক্ষক ইমাম এবং আরো অনেক দায়িত্ব পালন করেছিলেন আর এসব ঘটেছিল তার জীবনের শেষ তেইশ বছরে নিঃসন্দেহে অবিশ্বাস্য ওপরের আলোচনা থেকে একথা স্পষ্ট যে দুনিয়ার সর্বকালের সেরা মানুষ হলেন মোহাম্মদ সাল্লা আলহিাস্লাম এবং সেই মানুষটি সিরা নিঃসন্দেহে শ্রেষ্ঠ সিরা তার মহত্ব বা মাহাত্ম বোঝানোর জন্য যাই বলা হোক না কেন তা কম হবে তার শ্রেষ্ঠত্ব দুনিয়ার যাবতীয় মাইল ফলককে ছাড়িয়ে যায় দুনিয়াতে এ যাবৎকালের সর্বোচ্চ প্রভাবশালী একশো জন ব্যক্তিকে নিয়ে বিখ্যাত আমেরিকান লেখক মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছিলেন বইটির নাম হল দি হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েসাল ভিপো এই উদ্দেশ্যে তিনি ইতিহাসের বিভিন্ন সময়ে প্রভাবশালী নেতাদের জীবনই অধ্যয়ন করেছিলেন একজন অমুসলিম হয়েও শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারলেন যে সন্দেহাতীতভাবে মোহাম্মদ সাল্লু আলহিম হলেন এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ মানুষ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 তার জীবনের যে কোনো একটি দিকই তার সেরা হওয়ার জন্য যথেষ্ট এখানে মনে রাখা জরুরি যে সিরা হচ্ছে আল মুস্তাফার কাহিনী মুস্তাফা মানে হলো যাকে বাছাই করা হয়েছে আল্লাহ সুফামা তালা তাকে সবার মধ্য থেকে বাছাই করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল মুস্তাফা আল খাল্কি তিনি আল্লাহ তালা সমগ্র সৃষ্টির মধ্য থেকে নির্বাচিত সিরা সিরাশাস্ত্র ও হাদিসশাস্ত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে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 सर्वदा हादी सत्यता जाचा बारे सतर्क चेष्टा करें जान हादीगुलर स्नान ठीक थे दुरबल इस्नाते हादिस क्यों जान इबाद करते चिंता कर आलिमगण हादी नियम नीतर बेपारे कड़ाई करें सरार क्षेत्र में ब्यापार एम नये सीरा के इतिहास ग्रंथ हिसाब देखा तुकुम अहकाम प्रभाव थे जेहेतु सीरार ऊपर भिति हुकुम अहकाम निर्धारण তাই এর নিয়ম নিয়মকানুনের ব্যাপারে সিরাহ এর রচয়িতাগণ এতটা করা করি নন ইমা আহমদ হাম্বার রহিমাহুল্লাহ যিনি হাদিসশাস্ত্রের একজন আলিম ছিলেন তিনি বলেছেন যখন আমরা ইতিহাস নিয়ে কথা বলি তখন আমরা বেশ ছাড় দেই। তাই দেখা যায় যে সিরার রচয়িতাগণ এমন অনেক বর্ণনা সিরার অন্তর্ভুক্ত করেন যেগুলো আসলে হাদিস হিসেবে হয়তো গ্রহণ নাও করতে পারেন সুতরাং সিরাহ ও হাদিসের ক্ষেত্রে এটাই ছিল পূর্ববর্তী আলিমদের গৃহীত পন্থা সিরাত ইবেন সিরাতবেন আলিমদের সিরা গ্রন্থগুলো এসব নিয়ম কানু উপর ভিত্তি করেই লেখা হয়েছে তবে সাম্প্রতিক সময়ে কিছু আলিম সিরা রচনা ক্ষেত্রে নতুন একটি ধারা সংযোজন করেছেন তারা সিরার ক্ষেত্রেও হাদিসের নিয়ম প্রয়োগ করতে চান এর পিছনে তারা যুক্তি দেখিয়েছেন আমরা এমন এক সময়ে বাস করছি যখন রসুল্লাহ সাল্লাই সিরা হলো আমাদের জন্য আহকামের অন্যতম একটি উৎস। ইমাম আহম্মীবিন হাম্বালের সময় খিলাফাত প্রতিষ্ঠিত ছিল তাই কোন হুকুম আহকাম ধার্য করার জন্য তারা রসল সাল্লামের সিরা অধ্যয়ন করতেন না বরং সিরা থেকে সাধারণ শিক্ষা লাভ করতেন বিশেষ কোন হুকুম বা মাসালা নয় কারণ দিন ইসলাম তখন প্রতিষ্ঠিত অবস্থাতেই ছিল কিন্তু বর্তমান সময়ে ব্যাপারটা ভিন্ন কিভাবে দাওয়া করতে হবে ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে কি কি পর্যায়ে অতিক্রম করতে হবে এসব বিষয়দের জানার জন্য অবশ্যই সিরা অধ্যয়ন করতে হবে तीरा एक फिको शास्त्री हादीस नियम कानून सिरार क्षेत्र उदाहरणस्वरूप सही सीरा ना प्रयोग एक क्षेत्र में हादी ग्रंथ जमीन बुखारी मुस्लिम सुनान अबू दाउद प्रभृति सीरा सम्पर्कित सब हदीस रही है सेगल एकत्रितर ऊपर भिति कोई रसुल्लामे स रचना कर পূর্ববর্তী আলিমদের রচিত সিরা যেমন সিরাতে সিরাতে থেকে সাহায্য আর বদলে তারা বিভিন্ন সাহায্য নিয়েছেন সাইদ হাওয়া ভিত্তি করে আসাসুল আসা নামক এরকম আরো কিছু বই রয়েছে যেগুলো এই রীতি অনুসরণ করেছে এদিক দিয়ে ইবেন কাসির অন্যান্য সিরা গ্রন্থ থেকে বেশ আলাদা কারণ ইবেন কাসির পূর্ববর্তী আলিমদের রচিত সিরা বই থেকে যেমন তথ্য সংগ্রহ করেছেন ঠিক তেমনি হাদিসগুলো থেকেও সাহায্য নিয়েছেন এই তার বই যেমন বুখারি থেকে বর্ণিত হাদিস দেখা যায় তেমনি ইবনে ইসহাক থেকেও বর্ণিত বর্ণনা যাক আমরা এই সিরাতের সোর্সগুলো কোথা থেকে নিচ্ছি কিচ্ছা কাহিনী নয় আমরা যেহেতু বিশুদ্ধ জ্ঞানের প্রতি আগ্রহী আমরা চেষ্টা করব এখানে কিছুটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করতে তাই সিরাতের সোর্সগুলো মূলত হচ্ছে কোরআন হাদিস এবং সেই সব কিতাব যেগুলো সিরাতের জন্য বিশেষভাবে রচয়িত হয়েছে এবং প্রথম যারা কিতাবগুলো রচনা করেছেন তারা হচ্ছেন সাহাবাদের সন্তানগণ পরিশেষে একজন বিখ্যাত আলিম যার নাম হচ্ছে ইবেন শিহাবা জহরি রহিমাহুল্লা এবং সিরাতে নাম আসলেই যে দুজনের নাম আমাদের এমনিতেই মনে পড়ে তা হলো ইবেন ইসহাক এবং ইবেন হিসাম ইবেন ইসহাক রহিমাহুল্লার আসল নাম হচ্ছে মোহাম্মদ ইবেন ইসহাক এবং ইয়াসার ইবেন হিয়ার অরিজিনাল পাণ্ডুলিপি বিলুপ্ত কিন্তু করেন সংরক্ষণ করেন এবং সম্পাদন করেন এবং আমরা এখন যে সিরাতে দেখছি সেটা মূলত ইবিন ইসহাক এর উপরে ভিত্তি করে লেখা এবিন হিসাম রহেমাহুল্লার পুরো নাম হচ্ছে আবু মুহাম্মদ আবদাল মালিক এবেন হিসাম এছাড়াও এখনকার যুগের কিছু বিখ্যাত আলিমদের সিরা সম্পর্কিত কিছু কন্ট্রিবিউশন থেকে আমরা জানার চেষ্টা করব এর মধ্যে অন্যতম হচ্ছেন আল্লামা শফিউর রহমান মোবারকুরী রহিমাহুল্লা তার অনবদ্য গ্রন্থ আল রাহিকুল মাকতুম সবার কাছেই পরিচিত এবং জীবিত আলিমদের মধ্যে থেকে ড আলী আল সাল্লামির সিরাদ গ্রন্থ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব ইনশা আজকের পর্ব শেষ হবার আগে আরেকটা বিষয় বিশেষ গুরুত্ব দিয়ে আমরা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী অধ্যয়ন নতুন কিছু নয় সাহাবাদের পরবর্তী প্রজন্ম থেকেই সিরাহ চর্চা হচ্ছে গত চোদ্দশো বছর ধরে ইসলামিক নলেজ ট্রেডিশনে সিরাহ একটি প্রতিষ্ঠিত ডিসিপ্লিন কিন্তু এর পরেও কথা থেকে যায় সেটি হল এই সিরাহ থেকে আমরা আদৌ কতটা উপকৃত হতে পারছি আল্লাহ রসুল সাল্লাই এর জীবন সম্পর্কে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভলিউমের পর ভলিউম লেখা হয়েছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে আমাদের জানার কোনো শেষ নেই কিন্তু আমরা কেন নিজেদের পুনর্জাগরণ করতে ব্যর্থ হচ্ছি মুসলিমদের মনে কোনোভাবে একটি ধারণা গেথে গেছে তা হল আল্লা রসুল সাল্লু আলাইস্লাম এবং সাহাবাগন অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য সাহায্যপ্রাপ্ত হয়েছেন তাই তারা অনেক কিছু করতে পেরেছেন আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব না বিষয়টা এমন যে তাদের কাছে জাদুর কাঠি ছিল বা আল্লাহিনের চেরাগের মতো কিছু ছিল তারা সেটার বদলে যা চেয়েছেন তা পেয়েছেন আমাদের ইমান দুর্বল আমাদের আমল নর্বরে তাই আমাদের এই অধপতিত অবস্থা মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই এই কারণে আজকের বেশিরভাগ মুসলিম সিরাত পরে উপভোগ করে কিন্তু সিরাত থেকে কোনো শিক্ষা নেয় না এটাকে নিছক গল্প উপন্যাস বা কাব্যকথা মনে করে তাই তাদের কাছে আল্লাহ রসল্লা সিরাতের সাথে হ্যারি পটার কিংবা আলি ফলাইলার কার্যত তেমন কোনো পার্থক্য থাকে না এই ধারণাটা সত্য নয় সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্থির অধ্যয়ন করলে এই ভুল ভেঙে যাবে আমরা দেখি সপ্তম শতাব্দীতে মুসলিম রাজ্যে সভ্যতার জন্ম দিতে সক্ষম হয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসের সেরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সেই সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আর খোলাফায় রাশিদ্দিনরা গড়েছিলেন সেই সভ্যতার দেয়াল সেই সভ্যতার ছাদ ইসলামী সভ্যতার উত্থান কোনো র্যান্ডম ঘটনা নয় সভ্যতার উত্থান পত্তনের পিছনে কিছু সুনির্দিষ্ট নিয়ম আর সূত্র আছে এমনি এমনি কিছু ঘটে না প্রকৃতি ইতিহাস বিজ্ঞান প্রভৃতি যেমন কিছু ধরা বাধা সূত্র আছে তেমনি দিন কায়মারও কিছু নির্দিষ্ট সূত্র আছে যেগুলো আল্লাহ সুবাহানা নির্ধারণ করেছেন আল্লাহ রসুল সাল্লা আলাহ্লাম ও সাহাবারা সেই সূত্র ধরে এগিয়েছিলেন আর তাই আল্লাহ তাদের হাতে দিয়েছিলেন দুনিয়ার কর্তৃত্ব तीन सेफल्य पे चाहिए रेखे जाट फलो करते हैं বলুন আল্লাহর আনুগত্য করো ও রসুলের আনুগত্য করো অতপর যদি তোমরা মুখ ফেরিয়ে নাও তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী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 লয়ুম কিন্নহুন্দ দীনহুমুদিউ বালহুময়ুদ্দি লহু বাদি খৌফিহিম এ বুদূন নীলুশ্রীখন ভীষ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 এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। হও সুর আয়াত পঞ্চান্ন এবং ছাপ্পান্ন কাজে আমরা কথা বলতে পারি না যে আল্লা রসুল ও সাহাবারা বিজয়ী হয়েছিলেন কারণ তারা অলৌকিকভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন তাদের সময়ে অনেক মেরাকল ঘটেছিল কারণ সিরা থেকে এটা পরিষ্কার তাদেরকে রক্ত ঘাম আর শ্রম দিতে হয়েছিল তাদের অবর্ণনীয় দুঃখ কষ্ট আর অসহনীয় যন্ত্রণার মধ্যে যেতে হয়েছিল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 কাজেই জাতি হিসেবে এই যে আমরা পিছিয়ে আছি তার কারণ হলো ইসলামের প্রথম প্রজন্ম যা করেছে আমরা তা করছি না বা তাদের ধারে কাছেও যেতে চাইছি না আমাদের পরিবর্তনে প্রেরণা নেই কষ্ট আর ত্যাগ স্বীকার করার সদিচ্ছা নেই বদলাবার আগ্রহ নেই এই অবস্থায় আমরা আশা করতে পারি না বিজয় আসবে কারণ আল্লাহর সুননাতে এমন জাতির জন্য বিজয় লেখা নেই বিজয় আল্লাহ তাদের জন্য লিখেছেন যারা আল্লাহ ও তার রাসুলের দেখানো পথে কষ্ট করে ত্যাগ স্বীকার করে এটাই হল মুসলিম জাতির জন্য আল্লাহ তাল্লা বেঁধে দেয়ার নিয়ম আর তাই এই সিরা সিরিজকে নিছক সাহিত্য চর্চা হিসেবে নিলে চলবে না বরং সিরা হলো আমাদের চলার পথ আমরা যদি মনে করি এই কাহিনীগুলো কেবল কাহিনী মাত্র তাহলে আমাদের সিরাহ পড়া নিরর্থক আমরা যদি মনে করি আল্লাহ রসুল সাল্লা যুগে যা কিছু ঘটেছে সেগুলো শুধু সে সময়ের জন্য প্রযোজ্য তাহলে আমাদের সিরা পড়া অর্থহীন সিরা জানার উদ্দেশ্য রসুল্লাহ সাল্লা আলাইহাল্লামের মানহাজ সম্পর্কে জানা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে প্রয়োগ করা এই কথা মাথায় রেখে যেন আমরা সিরা শুরু করতে পারি ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব ডট কম স্ল্যাশ রেইন ড্রিডিয়া 2 0 1